सम्मानित नहीं भ्रतृमंडली अल्लाह रबुल आलमीनर प्रशंसा और फिर रसू सल्लाम सल्ला सला सालाम आज शनिवार सत्साल चौदो तेताली मोताब अठाईस मे दो हज़ार बस सप्ताहिक आलोचना शनिवार शुरू कर सलाफेर कैकटी मूल नीति आज के पर्व नम्बर तीन सलााफे सलेहिन साहबाई के रामगण तबईन तबा तब तरजे मतदर्श मान हज तरह कि मूल नीति बा नीतिमला तीन नम्बर जो विषयटी आज के आलोचना करब ता हथा कखलसलाफर आदर्श हथा कखलस थका এখ্লাস মানে হচ্ছে এক অনিষ্ঠতা নিষ্ঠাবান হওয়া আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া খেরাতে আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজব পকড়াও শাস্তি থেকে বেঁচে থাকা সুতরাং দুনিয়াতে আল্লাহ যেন পাপের কারণে না ধরেন আর বা ভুলের কারণে না ধরেন আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান যার ফলে আমাদের পকড়াও না হয় আর আখেরাতে জাহার নামের সম্মুখীন না হইতে হয় জাহান নামে না যেতে হয় যার্নাত হাসিল করা যায় এ উদ্দেশ্য অবশ্যই থাকবে এই ক্ষেত্রে অনেকে ভুল বুঝে অনেকে ভুল বুঝে সুফিরা তো বিভ্রান্ত তারা বলছে যে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর মহাব্বত শুধু ইসকে মহাব্বত তো তারা বলে না মানে শরীয়তের ভাষা তারা ব্যবহার করে না করন হাদিস কোরআন হাদিসে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে ইস্ক এসছে না মহাব্বত এসেছে মহাব্বত এসেছে কলেন কন তো হেব্বন যদি তোমার আল্লাহকে ভালোবাসো কোন আল্লাহ আর সুর আহাব্বাই এলে হিমে মাম আহাব্বা জি ভালোবাসা যার অর্থ ভালোবাসা আর ইস্ক মানে প্রেম জি इश्क शब्द करन हादीसे आल्लर क्षेत्र रसुल्लम क्षेत्र बाप मायर क्षेत्र माँ बन क्षेत्र खलाफुफुर क्षेत्र क्यवहार है इश्क स्वामी स्त्री तो होते बैध इश्क प्रेम और जो हराम तो नारी नरनारेम हराम जेनार प्रेम जी सूतरा प्रेम शब्द टी जेटार आर हो इश्क এটা ব্যবহার করা আল্লাহর ক্ষেত্রে অসুলের ক্ষেত্রে এটা চরম বেয়াদি চরম বেআ জি যেটা সুফিরা করে থাকে আর তারা বলে যে আল্লাহর ইসকে আমরা আল্লাহর এবাদত করব শুধু তাই নাই যদি কেউ জান্নাত পাওয়ার জন্য আল্লাহর এবাদত করে যে আমি কালিমা পড়েছি জান্নাত পাওয়ার জন্য আমি পাঁচ অক্টো সলাত করছি জান্নাত পাওয়ার জন্য জাকাত দিসি জান্নাতের জন্য রোজা রাখছি জান্নাতের জন্য হ্যাঁ হওয়াজ করছি বা করেছে জান্নাত যাওয়ার জন্য হ্যাঁ এই গুণাগুলোতে বাঁচছি জান্নাত যাওয়ার থেকে বাঁচার জন্য তাহলে সে শিরিক করল নজুল্লা সে নাকি শিরিক করলো কাদের রাখি এটা সুফি পীরতন্ত্রে বিশ্বাসী রাখিদা পীরতন্ত্রের পীরদের বহু গুমরাহি রয়েছে তার মধ্যে একটি বড়ো গুমরাহি এটি পরে বাহাদিসে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য এবং আল্লাহর আজাব শাস্তিতে বাঁচার জন্য এই কথা বেশ কিছু আল্লাহ হয়তো বর্ণাল্লা করেছেন রবকে ডাকি রবের কাছে দোয়া করে কিসের জন্য ভয়ে কিসের ভয়। আজাবের ভয়ে পাকড়াওয়ের ভয়ে জাহান্নামের ভয়ে দুনিয়ার শাস্তির কোথায় আলো ধরে নেবেন ক্ষয়ক্ষতি হয়ে যাবে বাল্লা মসিবতে নেমে আসবে ভয়ে তামান এবং লোভ লালসানি কিসের লালসা লোভ হ্যাঁ আল্লাহ সুখে রাখবেন এবং আল্লাহ জান্নাত দিবেন জান্নাতের লোভে সমস্ত আম্বিয়ার রসুল গড় সম্পর্কে আল্লাহ রবস্বরে আমিয়া বলেছেন ভাইয়া রাগাবাম আর আহবা যত নবীর রসুল তারা আমাকে ডাকতো আমার কাছে দোয়া করত আমাকে আহ্বান করত রাগাবান আগ্রহী হয়ে রাঘবান ফিল জানা রাঘবান ফিন আইমিল্লা আল্লাহর নিয়ামতে আগ্রহী আল্লাহর নিয়ামত হাসলের জন্য দুনিয়া খেলাতে নিয়ামত হাসল করব। সুখ পাব নেক আমলের মাধ্যমে ও রাহাবান এবং ভয়ে ভীত হয়ে কিসের ভয়ে আজাবের শাস্তির দুনিয়া খেরাতের কবরের তাহলে কোরআন স্পষ্ট করেছে তাহলে কোরআন বিরোধী আকিদা হচ্ছে কাদের পীর এবং পীরদের মরিদদের পীরদের মরিদের তো মূর্খ জাহেল কিছুই জানে না ইসলাম সম্পর্কে এটা লাগাম দিয়ে দিচ্ছে হ্যাঁ আর ওই যে নাকে নাথা থাকে গুরু তো এদের ওই নাথা আছে নাথা বলেন না কি বলেন ওটাকে নাকে যে রশি ভরা থাকে হ্যাঁ নাথের নাকে শুধু গলাই না গলায় তো দিয়েছে নাকেও রশি আর তারপর তখন টান দিচ্ছে তো এই হচ্ছে মরিদ এবং মোকাল্লেদ যারা অন্ধ অনুসারী যারা ওদের অবস্থার আর মোকাল্লেদ মানে এটাই যে তার গলায় একটা মালা রশি বেঁধে দিয়ে সামনে যে টানছে সেদিকে দৌড় দিচ্ছে আর এর অনুসরণ হচ্ছে দলিলের ভিত্তিতে কাউকে ফলো করা জি আপনার আমার চাইতে যারা বড় তাদেরকে ফলো করেন অনুসরণ করবেন দলিলের ভিত্তিতে চোখ খুলে আমি আগে আগে যাচ্ছি আপনার পিছনে পিছনে যাচ্ছে তাই না আল্লাহ না করছি না আমি হোচুর খেয়ে যাব সবাই হোচুর পড়বেন যে শেখ পড়ে গেছে তো আমরা পড়ে যাই নাকি অথবা যদি গর্তে পা দিয়ে দিই তা আপনার গর্তে পা দিয়ে দেবেন হ্যাঁ কক্ষণো করবেন না পারলে বাঁচাবেন নাহলে নিজেকে বাঁচাবেন পারলে আমাকে একটু বাঁচাবার চেষ্টা করবেন হেল্প করবেন আর না হলে উনি পড়েছেন বুঝে যে আমরাও পড়তে যাবো নাকি তো দুনিয়া তো বুঝছেন ভালো কে দাখেরা বুঝেন না এটা হচ্ছে তকলিদ এটা হচ্ছে পীর মুরিদি কোরআন কী শিখিয়েছে এ বিষয়টা সারি এর্তবার তকলিদের বিষয়টি সারি সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল্লা আলমের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইমান আমলের মাধ্যমে ভালো কাজ করছি মন্দ কথা কাঁচতে বেঁচে থাকছি থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করছি সবসময় নিয়তের সাথে এটা একজন মোমিন মুসলিম এটা হচ্ছে সালাফদের আদর্শ আর উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি যখন আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে তখন জান্নাত লাভ করবেন দু নিয়া আখেরাতে নিয়ামত হাসিল করবেন আর আল্লাহর আজাব থেকে পাকড়াও থেকে বেঁচে থাকবেন তো এখলাস নিষ্ঠার সাথে কাজ করা আল্লাহর জন্য কাজ করা যা কিছু করবেন আল্লাহর জন্য যা কিছু করবেন আল্লাহর জন্য গোনা থেকে বাঁচছেন আল্লাহর জন্য অন্যায় করছেন না বা প্রতিশোধ নিতে পারবো তারপর প্রতিশোধ নিচ্ছেন না অনেকে অবিচার করে দুর্ব্যবহার করে কত গীবত করছে কত মানহানির চেষ্টা করলো তারপরে প্রতিক্রিয়া দেখাচ্ছেন অথ প্রতিশোধ নিচ্ছেন না কিসের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য রব্বুল আলমিন দেখছেন সব কাজেই সব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানো এটা হালকা মানুষের কাজ এখলাস এখলাসের অনেক ফলাফল আছে লম্বা আলোচনা করলে কথা লম্বা হয়ে যাবে আমাদের আলোচনা আজকের খুবই সংক্ষেপে প্রশ্ন উত্তর আছে আমাদের এখলাসের ফজিল সম্পর্কে জানা আছে প্রতিটি মানুষকে আল্লাহ রাবুল্লা আলমী নির্দেশ দিয়েছেন কিসের তাগিদের সাথে আল্লাহ বলছেন একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে অমা উমেরু এভিন্ন কোন নির্দেশ দেওয়া এছাড়া আর কোনোটা চলবে না তার মানে কত তাগিদ এই কথাতে তাই না অমেরও তাদেরকে এই ভিন্ন কোন নির্দেশ দেওয়া হয়নি যে কি করতে হবে আল্লাহর এবাদ বদবন্দি করবে মখলে সিন আল্লাহদ্দিন আল্লাহর জন্য দেনকে আনুগত্যকে নিখুত নির্ভেজাল করে দুনিয়ার কোনো গরজ থাকবে না দুনিয়ার কোন গরজ থাকবে না যে কোন কথা কাজে কথাতেও যেমন একলাস থাকবে এটা কথা বললেও আল্লাহ সন্তোষী যেন বলছেন কোনো ক্ষেত্রে কথা বললেন না চুপচুপ থাকলেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো একটা কাজ করছেন পা বাড়াচ্ছেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এখানে যাব না কেন যাবো না আল্লাহ সন্তুষ্ট হবে যাব না এটা দেখব না আল্লাহ সন্তুষ্টির জন্য এইটাই যে লোকে কি বলবে সমাজে কি বলবে না এখলাস এখলাস সম্পর্কে অনেক হাদিস রয়েছে এমন অবির রহমতুল্লাহ আলে রিয়াজুস আলহিন বাংলায় আছে आयात नहीं बेसार তোর সেই কেতাবে আর তারপরে হাদিস নিয়ে এসেছেন অনেকগুলি হাদিস নিয়ে এসেছেনের ওপর কত গুরুত্বপূর্ণ এমামের কেতাব প্রথম হাদিস কি এর হাদিস সমস্ত আমল কাজ কর্ম আমলের মধ্যে বচনও পড়ছে কারণ এটা জবানের আমল জিভাতার কথা বলছেন আপনি প্রতিটি কথা কাজ নির্ভরশীল কিসের ওপর নিহতের উপর আমাল যাবতীয় আমল কাজ কর মানুষের নির্ভরশীল নিহতের উপর নিহতের সাথে সম্পৃক্ত এখানে যদি এসে থাকেন দুনিয়ার গরজে যে চাকরি নেই তো ওইখানে গেলে একটু খোঁজখাঁচ তো সেটাই পাবেন আল্লাহমান সেটাই পাবেন আপনি যদি মনে করেন ওখানে ওই অমুক আসে আর ওর কাছে টাকা পয়সা একটু ধার নিতে হবে সেই জন্য সেটাই পাবেন আপনি এইরকম যে কোনো উদাহরণ দিতে পারেন চলো আমার সঙ্গী যাচ্ছে আর আমাকে ডাকলো কী কীভাবে না বলো চলো যাই ফিরেই পাবেন আপনি হ্যাঁ চলো ওখানে গেলে আমরা একটা সংগঠন করি কিছু লোককে ওখান থেকে স্বীকার করতে পারব তো সেটাই পাবেন আপনি অনেকে এরকম করেছেন আর করছেন জি জি এরকম যে কোনো উদাহরণ হতে পারে অনেকে দিনের খেদমত করছেন সংগঠনে সদস্য আছে করছে অথবা যে কোনো একটা কিছু গেছে মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে ক্ষেত্রে দায়িত্বশীল করে দেন দেখেন ভালো করে একটা ঘোষণা করে ভালো করে বক্তা জানে অনেক সুরসার করে এই দুয়াপ আর ইস্টেজে বড়ো বড়ো নেতারা আছে দেখেন না কেমন অ্যামাউন্টে দান করে কিন্তু নির্জনে লুকিয়ে গোপনে কয়টা লোক দান করে লোক আছে কারণ এ ক্লাসে চাইতে বেশি হ্যাঁ দুনিয়া ফাটানো উদ্দেশ্য লোকজন জানু চেয়ারম্যান সাহেব জেনেছে এমপি সাহেব জেনেছেন আমাদের মন্ত্রী সাহেব জেনেছেন যে আমি এত টাকা ডোনার্ট করলাম তো এই করলাম তো সেই করলাম ইত্যাদি ইত্যাদি কথায় কাজে এখলাস থাকতে হবে তা তাহলেই আপনার মধ্যে সালাফি মানহাজের এই আদর্শটি আছে আর না হলে সালাফি মানহাজের দাবিদার যে আমি সালাফি আমি আহিস কিন্তু নাম আহ্লাহ নাম সালাফি কিন্তু কাজ এখলাস সাথে সাথে করেন না কথা কাজে এখলাস নেই কথা কাজে এখলাস নেই দাবি করলে দাবির দলিল পেশ করতে হয় এম বিভিন্ন ক্যামেরাহ মহল্লা বলেছেন যে কোনো দাবি করলে কী করতে হয় আর দলিল পেশ করতে হয় যদি মানে জমিটা আমার দলিল দেখো তাই না এই বাড়িটা আমার তুমি দলিল প্রমাণ দেখো তোমার হ্যাঁ দাবি করলে হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে দলিল প্রমাণ পেশ করতে হবে তো যদি দাবি করেন যে সত্যি আমি সালাফি এটা হচ্ছে দাবি তোর দলিল পেশ করতে হবে এগুলি হচ্ছে নীতিমালা যেগুলো হচ্ছে দলিল দলিল হচ্ছে আপনার কথাতে এখলাস আছে কাজে এখলাস আছে আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করছে কে কি বলছে ভালো বলছে মন্দ বলছে ওই দেখার বিষয় না মানুষের সুনাম পেলাম না দুর্নাম পেলাম মানুষের গাল দিচ্ছে না কি করছে না আমি আল্লাহকে সন্তুষ্ট করার পথে অভিচল আছি জি ব্যাস প্রসিদ্ধ হাদিসের মরমে একটি হাদিস এখানে আমাদের সামনে আছে সেটা আগে বলি ওমার অজি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস শহী বখারের প্রথম হাদিস মেস কাতের প্রথম হাদিস ইন্নামালুবিনিয়তের হাদিস রসুরাহ সাহেম থেকে তিনি শুনেছেন বলছেন সামেত রসুল আল্লাহুল আমি রসুল্লাহ বলতে শুনিস ইন্নামাল বিন বিনিয়া সমস্ত আমল নির্বাসীল কিসের ওপর নিয়ত যেমন নিয়ত নিয়ত যদি অসৎ হয় পাপের হয় তো নেগির কাজ করেও পাপ হয় নেকির কাজ করে সিরিখ হবে মানে সাল্লা ফাঁকাত আশাখাত লোক দেখানো চলাৎ সিরক হয়ে যাবে কখনো ছোট শির কখনো বড়ো সিরক সবসময় বড় সীরক নয় সবসময় ছোট সিরক নয় আংশিক লোক দেখানো নিয়ে চলাদ পড়ছেন আল্লাহর জন্য কিন্তু যখন দেখছে কেউ মরুবিরা দেখছে কেউ শাহেক দেখছেন তখন আর তাড়াহাড়া করলেন না দিলেন রুকু শিরিটা একটু একদম সুন্দর করে সুন্দর কোয়ালিটি তো এটা আংশিক ছোটো সিরক আর যদি টোটালি কিন্তু শ্বশুর সাহেব না জীবনেও নামাজ পড়বেন না কিন্তু কারো মেয়েকে প্রস্তাব দিয়েছেন আর দেখতে গেছে জামাই দেখতে গেছে আগে মসজিদে হ্যাঁ তুই মাথায় হাজির পাঞ্জাবিরা হাজির জীবনে নামাজ পড়েন আমি দেখেছি এরকম মেলা বরকে দেখেছি বিয়ে করতে এসছে আসার পরে ছোটোকাল থেকে এসব কিচ্ছা কাহিনী আমাদের এলাকার কথা বলছি নামাজ পড়ছে জীবনেও নামাজ পড়েনি ও জানে না যে কোনটার পর কোনটা করতে হবে তুই এদিকে থাকাইছো এদিকেছিস কয়ের রাখা পড়তে হবে আর কোনটা কি করতে হবে কিছুই জানে না এমন লোক আছে সির্ক বড় সেরক এটা কুফুর এটা বড় সিরক মাজার কুজা যখন বড় সিরক ওই রকম বড় সিরক যদি শুধু আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় গ্যারুল্লার জন্য হয় সমস্ত আমলের ভাষায় নিয়তর হোয়া ইনমা লেকুল্লিম রিমা মানাওয়া এই কথার তাকিদের জন্য আর প্রত্যেক মানুষ ততটাই পাবে বা তাই পাবে যার নিয়ত করবে যেমন নিয়ত নিয়তের যতটা ত্রুটি ততটা বরবাদ আর যত কোয়ালিটি ভালো যদি একবার সেভেন পারসেন্ট একশোতে একশোই ভালো হতো একশোতে একশোই পেলেন আপনি আর যত কমতে থাকে কমতে থাকে কমতে থাকে দুনিয়ার গরজ চলে এসে কিছু গেছে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন রসুরল্লাহ সাহেসাল্লাম আর এরকম একটা ঘটেছিল যে একজন লোক আসলে হিজরত করতে চাইছিল না মক্কা থেকে কিন্তু একজন মদিনার একটি মেয়ে মহিলা পছন্দ হইলো বিয়ে করবে হ্যাঁ ওমেকা এসে মহিলার নাম ছিল এই বর্ণনা এসছে তখন ওর জন্য এখন বিয়ে করলো ও বলছে যে না আমি মক্কা যাবো বিয়ে করলে তুমি মদিনা আসো তাহলে বিয়ে করবো আর ওকে বিয়ে করতে হবে তখন ও হিজরত করে চলে আসলো হিজরত অন্য অন্য সাহাবিরা করেছেন আর এই লোক হিজরত করেছে রসরুল্লাহ বলছেন এই লোক ওই স্ত্রী পাওয়া ছাড়ার কিছুই পাইনি বুঝা গেছে কিনা অনেকে মোদিন ইউনিভার্সিটি পড়তে আসে অথবা আরবে মাদ্রাসের ছেলেকে ভর্তি করেছেন আপনাদের ইলাসের কথা বলছি কিসের জন্য মোদিন ইউনিভার্সিটি এসছে কিসের জন্য আর্থিক অবস্থা একটু সচ্ছল করার জন্য এলমে দিন শেখার জন্য আসেনি আল্লাহ সন্তুষ্টের জন্য এলমে দিন শিখ সেই আসে আছে মনে ছিল আছে আমাদের যুগে ছিল আজ থেকে পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর আগে আমরা ছাত্র ছিলাম ছিল এখন আছে এসে লেখাপড়া কিচ্ছু করে না শুধু টাকা কোথায় আছে নদিনারে আমাদের যত পাঁচশো রিয়াল দিতাইপেন্ট দিত ভাতা দিত এখন আটশো সাড়ে আটশো দেয় তাতেও হয় না এদিক সেদিক যত কাজ এদিক সেদিক করে ব্যবসা বাণিজ্য আর কত কি দুনিয়া শুরুতে আপনার মা এক ছেলেকে ভর্তি করছেন মাদর হ্যাঁ ভালো একজন দিনের খাদেম করব। আলেম করব তাহলে ঠিক আছে এখালাস কিন্তু না দেখি যে মদিনা ফারেক আলেম রাহ মাশাল লাভ করছে তাই না তা আমার ছেলে যাতে বিখ্যাত হয় আমার নামটা উঁচা হয় এই কীভাবে শয়তান ঢুকে কিন্তু আর বরবদ করে আমি কিছুটা ভালো তো আছে কিন্তু কিছুটা ভালোর মধ্যে সব কালো গড় বড় হয়ে গেছে খবরদার দুনিয়ার খরচ যেন না থাকে আর্থিক সচ্ছলতা আসবে তো এই আসবে তো সে আসবে আমার ছেলেটা একটা ভালো পজিশন পাবে জি যেমন দুনিয়াদাররা পড়া করছে দুনিয়াদার দার কিছু লেখাপড়া করছে স্কুল কলেজে কেন পড়াচ্ছে ওদেরটা ঠিক আছে কারণ ওই লেখাপড়াটা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্যই না ওটা পেটের জন্য পড়াশুনা কলেজ ইউনিভার্সিটি জেনারেল লাইনে লেখাপড়া করছে কিছুর জন্য জি দুনিয়ার জন্য করছে কিন্তু দিন শিখবেন দুনিয়ার জন্য এটা হরম দিন শিখবেন দিনের জন্য শিখতে হবে এটা হচ্ছে এখলাস কথায় কাজে এখলাস থাকতে হবে সুতরাং ফামান কান হিজরা তুই আল্লাহ রসুল কারো হিজরত যদি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণে হয় এটা বলতে হবে আল্লাহ সন্তুষ্টির রসুলের সন্তুষ্টির কথা বলা যাবে না এটা ভুল কথা আল্লাহর সন্তুষ্টি এবং রসুল উল্লাহামের অনুসরণে ভালোবাসায় ঠিক আছে এটা আবার ভালোবাসা হচ্ছে এবাদুত কেউ যদি হিজরত করে মদিন আসে তাহলে ইসলাম তাহলে ভালোবাসা ফরজ বরং দুনিয়ার সমস্ত কিছু আর সবার চেয়ে বেশি আল্লাহ এবং তার রাসুল সামকে ভালোবাসতে হবে ঠিক না তাহলে মমিন হয়ে যাবে যেমন খাটি রাসুল্লাহলামের সাথে থেকে রাসুল্লাহ সাল্লাহ রাসুল তো চলে গেছেন ওই যুগের উদাহরণ দিয়ে লাভ নেয় এখন হিজত করছেন কোনো জায়গায় কিসের জন্য আল্লাহর জন্য তার রসুলের জন্য এর মানে কি হবে আল্লাহর জন্য আল্লাহর দিনটাকে ঠিক রাখবো কারণ আমার গ্রামে সব হচ্ছে মাজার মজারি সব হচ্ছে মিলাদিকে আমি এখানে যদি আমি থাকি তো আমারও দিন পালন করা মুশকিল আর আমি কোনোরকম কষ্ট করে বরদাস্ত করব কারণ শক্ত হয়ে গেছি আমার আঁকিটা আদর্শ শক্ত হয়ে গেছে সন্ন্যাদ কেউ আমাকে বেদাত করাইতে পারবে না মার খেলো পারবে না তাই না কিন্তু আমরা ছেলেমেয়েরা একেবারে জাহান্নামের কিনারে আছে আপনার এতেকাল করা লাগবে না আপনি বিছানা ধরে নিলেন বা আপনি একটু বার্ধক্য চলে গেলে ছেলেরা বলছে বাবা আসলে কট্টরপন্থী ছিল আমার আব্বুর মতো আমরা কট্টরপন্থী হইতে পারবো না এত ঝামেলা করে বাস করেছে সমাজের সাথে ঝামেলা করে যায় সমাজ যেমন তেমন আমরাও চলবো এত যে মেহনত করে আপনি যে সেই আকিদে আসলেন আর কোরআন সোনার অনুসারী হলেন সব ধুলিত মিশে গেল সব মাটিতে মিশে গেল সুতরাং কি করতে হবে আল্লাহরের জন্য হিজরত করা আর জন্য হিজরত সন্না পালন সন্না মোতাবেক আমি সল্লাত আদি করবো এখানে করতে দেবে না এখানে করতে বাধ্য করবে এখানে সব মোনাজাত করবে এখানে ওরা মিলাদ করবে কেমন করবে আমি না করলে আমার আমার ছেলে না করলে এখানে আমাদের আর দিন পালন করা মুশকিল সঠিক দিন পালন করাই মুশকিল আর বেদার্থে বেঁচে থাকাও মুশকিল এ হচ্ছে আল্লাহর জন্য এবং রসুলের জন্য হিজরত করা হিজরা তোহের আল্লাহ বা রসুল এই যে উদ্দেশ্য থাকে আল্লাহ এবং তা হলে তার হিজরতের পরিণামটা আল্লাহর জন্যেই হবে রসুলের জন্য হবে আগেরটা ছিল উদ্দেশ্য তো পরের অংশের অর্থ হচ্ছে কী পরিণামের দিক থেকে যেমন উদ্দেশ্য হবে তেমন পরিণাম হবে যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় যদি রসুল্লাহ সাল্লাহিস্লামের নিয়ে আসা দিনটাকে রক্ষা করা তাহলে তার ফলাফলটা পরিণামটা কি যে আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন এবং রসুরুল্লাহ সাল্লা সাল্লামের সন্নাকে আপনি বহাল রাখতে পারবেন আপনি আপনার মধ্যে আপনার আগামী প্রজন্মে অমান কানাথ হিজরাত দুনিয়া ইউসিফ হাকেও যদি দুনিয়ার জন্য হিজরত করে ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশের হিজরত কিসের জন্য জন্য মুসলিম দেশ ছেড়ে চলে যাও কিসের কাফের দেশ থেকে যদি দেখা যায় যে কাফের দেশ থেকে কাফের দেশে যেতে হচ্ছে বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প কোনো রাস্তা নেই তখন দেখতে হবে যে দুই কাফের দেশের মধ্যে কোনটা আমার জন্য তুলনা হচ্ছে এক দেশে থাকলে ইসলাম পালন যান বাঁচানো মুশকিল ইমান বাঁচানো মুশকিল আর এক দেশে ইমানের কিছু খাতরা আছে কিন্তু জানটা অনেকটা নিরাপদ অথবা জানের কিছু খাতরা আছে কিন্তু ইমানটা অনেকটা ভালো রাখা যাবে আপনাকে তখন তুলনা করতে হবে দুটো অমুসলিম দেশ হলে কিন্তু মুসলিম দেশ হলে অবশ্যই বহুবার চিন্তা করতে হবে আমি আমার আগামী প্রজন্ম সেখানে গিয়ে ইসলাম রক্ষা করতে পারবে কি। কেউ যদি হিজরত করে সৌদি আরব প্রবাসে এটা হিজরত অস্থায়ী হিজরত স্থায়ী নয় তারপর এখানে যদি কেউ আসে কিসের জন্য শুধু পয়সার জন্য বহু লোকের সাথে কথা বলে দেখেছি একসময় নতুন নতুনদের দাওয়া দিতাম টাকা পয়সা নাই ঋণ হয়ে আছে ব্যস্ত সময় নেই দিন শিকার সময় নেই দিন শিকার বছরকে বছর চলে যাচ্ছে ওমরা করতে পারছে না একটা ওমরা করে না বছর দু বছরে কিসের জন্য এসেছে সৌদি আরবে শুধু পয়সার জন্য এসেছে ব্যাস তো বলছি অসি বহা পয়সা যদি উদ্দেশ্য থাকে আও এলা ইমরাহিন কেহাও জহন রেবায় রয়েছে কোনো একটি মহিলাকে বিয়ে করার জন্য এসেছে ফাহিজরা তো এলা বা হাজার এল যে জন্য হজরত করেছে সেটাই পাবে দুনিয়ার গরচ দুনিয়া আর কিছু পাবে না রাসোর সাল্লাহ আলিয়াল্লামের অনেক হাদিস রয়েছে এই মর্মে এই মর্মে অনেক হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস রয়েছে যে এদি আরা কোনো মা বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যার ফলে বাড়িতে থাকা অবস্থায় অথবা সুস্থ থাকা অবস্থায় অনেকগুলি নেক আমল করেছিল যেগুলো এখন করতে পারছে না দাঁড়িয়ে সলাাদ পড়েছিল আর দাঁড়াইতে পারে না বসে পড়ছে বসেও পাচ্ছে না শুয়ে পড়তে হচ্ছে হ্যাঁ অথবা সফরের কারণে সেই ব্যক্তি সোমবারে বৃহস্পতি এই যে রোজাগুলি ছিল রাখতে পারলো না হ্যাঁ অথবা সফরের কারণে কি করতে পারল না তা যুদ্ধ করতে পারলো না কারণ সফরে ক্লান্তি বেশি তারপরে ঘুম ঠিকভাবে হয় না পারলো না মেলাগুলি কাজ করা যায় না সফরে অনেক সময় করা যায় না করতেলত নিজের বাড়িতে থেকে বাসায় থেকে অফিসে থেকে যেভাবে হয়তো মানুষ করতে পারে নিজের জায়গা থেকে সফরে সেভাবে ছোটাছুরির মধ্যে থাকে সেসব হয় না এইরকমরা যদি হয় এই যে গেল অসুস্থ অবস্থায় অনেকগুলি আমল যেগুলো আগে করতে পারছো করতে পারলো না সফর কারো করতে পারলো না যে কোনো কারণে দুনিয়ার কোন কারণে করতে পারলো না বাধাগ্রস্ত হলো কিন্তু চেষ্টা ছিল নিয়চ্ছনে আমি সুযোগ পেলে করতাম তাহলে কোথায় বলা মা কানাই আমালহু হু সাহি হাম সুস্থ অবস্থায় আর মকিম অবস্থায় যতগুলি আমল করত। সবগুলি নে কীভাবে আহলে ভালো মানুষদের কখনো লস নেই সকাল সুন্দর জিকির পর্যন্ত যদি দেখা যায় যে আমি এত অসুস্থ যার ওগুলো করতে পারলাম না পারলাম না আরও কিছু বহু আমল আছে করতে পারল না সবগুলি নেকি পেতে থাকবে সবগুলি নেকি পেতে থাকবে এরকম বহু হাদিস রয়েছে আর সুতরাং এতটাই যথেষ্ট যে আমাদের সালাফদের আদর্শ হচ্ছে যে আমাদের কথা কাজে যেন কি থাকে শ থাকে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি যখন হাসিল করবেন আল্লাহ যখন রাজি তখন দুনিয়ার গরজ করা লাগবে না দুনিয়া আপনার জন্য আল্লাহ দিয়ে দেবেন ছোট ছুটতে হবে না দুনিয়ার পিছনে আর যদি কখনো বিলম্ব হয় তো তাড়াহাড়া করবেন না এটা একটা রূপ ভাবছেন অনেকেই কিন্তু না আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি কিন্তু এত দোয়া করছি আর এত আমি এলএম শিখছি আর এত ভালো কাজ করছি কিন্তু বালামশিব তো পিছন ছাড়ছে না না আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা ফেল ধৈর্য ধরে নিসুল কতদিন ধৈর্য ধরেছেন চিন্তা করেন বিকারিম সাল রহমতুল্লাহ আলমিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রসুল তিনি কতদিন ধৈর্য ধরেছেন তেরো বছর মক্কাই মদিন আসার পরেও কাফেররা বিছা ছাড়লো না আরও আট বছর লাগলো তেরো আট কত হয়ে গেলো একুশ বছর একুশ বছর পরে বিজয়ের নামটি জানলেন যে হ্যাঁ মত্তাফ আলে হাদিস হচ্ছে বোখারি মুসলিম হাদিস নিয়ত সম্পর্কে তো এই নিয়ত সম্পর্কে আলোচনা করলাম ভাবছিলাম যে আরেকটি পয়েন্ট আলোচনা করব কিন্তু কথা যেহেতু লম্বা হয়ে গেছে সুতরাং এখানেই এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তিন নম্বর সালাফে সালেহিনের সাহাবাইকেরাম তাবেইন তাবা তাবেইনের মানহাজের হ্যাঁ মতাদর্শের মূলনীতি হচ্ছে কথা কাজে থাকতে হবে আখেরাত উদ্দেশ্য হইতে হবে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইতে হবে আল্লাহ আব্বুল আলমেন দেবেন আপনি জীবনের যে কোনো স্তরে যান উদাহরণের শেষ নেই আমরা আমাদের যে পারিবারিক বা সামাজিক কাঠামো যেটা সেটাতে হয় কি বড় ভাইরা ছোট ভাই বোনদের কী করে অনেক বোঝা টানে অনেক বোঝা টানে বিএসআর থেকে শুরু করে তাদেরকে লাইন লাগানো থেকে শুরু করে। তাদেরকে পড়ানো থেকে শুরু করে না করে না আর মানে করছেন আর তার আগে বাপমা সারা জীবন বাপমা তো বাপমার তো ফরজ আছে যেটা সবচেয়ে তো ফরজ ধরেন কিন্তু ভাইদেরও অনেক সময় বড়ো হয়ে যাওয়ার পরে ভাই আঠারো বছর হয়ে গেছে আপনার আমার কোন ফরজ নেই তারপরও না কলেজ নসিতে পড়ছে না এ করছে সে করছে মাস্টার ডিগ্রি করছে তো না সেই আলেম হচ্ছে সবার লোক হয়ে গেছে আপনার ওপর সেটা ফরজ নেই তারপরও করছেন আপনি কিন্তু অধিকাংশ লোক এ সাথে করে না চার ফের ফলাফল কী হয় পরবর্তীকালে বড় কষ্ট হয় মনো কষ্ট হয় আক্ষেপ করে মরতে হয় কি আশা রাখে দুনিয়ার বিভিন্ন রকম আশা রাখে আশা রাখে যে এ ভাইগুলোকে মানুষ করলাম বনগুলো বিয়ে সাথে দিলাম তো এই করলাম সেই করলাম এরা আমার সাথে খুব ভালো ব্যবহার করে এরা সব আমাকে মেনে চলবে দেখা গেলো যে সাবা শিয়ানা শিয়ানো হওয়ার পরে লাথি মারছে হ্যাঁ সম্পর্ক খারাপ করছে অল্লাহ হওয়ার তখন কত কষ্ট হবে কারণ আপনার গরজ কি ছিল দুনিয়া ছিল সেই জন্য কিন্তু প্রথম থেকে যদি আপনার গিয়ারটা ঠিক থাকতো এখলো আসা এন্নামান তো এমন কোন বাপ মায়ের যা করছে আল্লাহর জন্য ভাই বোনের যা করছি করেছি আল্লাহর জন্য আল্লাহর জন্য তা আমি এদের কাছে পাওয়ার তো কোনো আশাই রাখি না ভালো আচরণ করবে না খারাপ করবে এর আমার ছেলে মেয়েগুলোর উপর সুনজর রাখবে শুধু রাখবে না রাখবে আমার তো কোনো পরই নেই ওই সব তো আমি নিয়তি করি আমার নিয়ত তো হচ্ছে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি দেখবে যে কীভাবে বরকথ নেমে আসে আপনার জীবনে আপনার ছেলে মেয়েদের জীবনে কারণ আপনি কারজন করেছিলেন রবের জন্য রব দাতা বসে আছেন রব দেনেওয়ালা বসে আছেন রবের কাছে আশা রাখে। যাদের সাথে এসান করেছেন আমি সবসময় বলি কখন আশা রাখবে না যা যার সাথে ভালো করলাম সে যেন আমার সাথে ভালো করে আমি কখন এটা আশা রাখি আমি সুযোগ সুবিধা পেলাম কারো ভালো করে দিলাম ওর কাছে মোটেই আশা রাখি আমি রবের কাছে আশা রাখি তারপরে দেখা যায় যে আমাকে এমন এমন লোক দিয়ে আল্লাহ রব্দুল্লা আলমিন আমার ভালাই করে যে আমি কল্পনাও করতে পারিনি আমি জানিও না যে এইসব লোকগুলি দিয়ে আমার উপকার হইতে পারে অথবা ভালোই হইতে পারে আল্লাহ হেফাজত আল্লাহ রাবুল্লা আলম মোসাবিবুল আসবা ব্যবস্থাপনার মালিক সবকিছুর আল্লাহ যেন আমাদেরকে দিন সম্পর্কে জ্ঞান অর্জনের সালাফদের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন এখলাস দান করেন ওসলাল সালামবী মহম্মদ আল্লাহ আলি ওসাহাবি আজমাহি